বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে গেছেন সালে। তিনি আজও আমাদের আমাদের শ্রদ্ধেও এ সপ্তাহে আরও একবার তাকে স্মরণ করব আমরা শোনাব তার লেখা একটি অনবদ্য শঙ্কু অ্যাডভেঞ্চার মরু রহস্য গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ জ্যৈষ্ঠ তেরোশো উনআশিতে অর্থাৎ প্রফেসর শঙ্কু মেখাইলি কায়রো হোটেলের রুমবয় উঠওয়ালা খেজুরওয়ালা এবং প্রফেসর হেক্টার ডিমেট্রিয়াস গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে মরু রহস্য 10ই নতুন বছরের প্রথম মাসেই একটা ডিমেট্রিয়াস উধাও প্রফেসর হেক্টর ডিমেট্রিয়াস বিখ্যাত জীব তত্ত্ববিদ ভূমধ্য সাগরে অবস্থিত ক্রিট দ্বীপের রাজধানী র্যাকলিয়ন শহরে অধিবাসী ছিলেন ডিমেট্রিয়াস আমার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না তবে পত্রালাভ হয়েছে বছর তিনেক আগে ভদ্রলোক প্রাচীন চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করছেন জানতে পেরে আমি আমাদের আয়ুর্বেদশাস্ত্রের কিছু খবর দিয়ে তাকে চিঠি লিখি তিনি পাওয়া মাত্র ধন্যবাদ জানিয়ে উত্তর দেন মুক্তর মতো ইংরেজি হাতের লেখা ভাষার উপরেও আশ্চর্য দখল পরে আমার বন্ধু প্রফেসর সামাভিলের কাছে জানতে পারি ডিমিট্রিয়াস নাকি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কাল সামিলের চিঠিতেই ভদ্রলোকের নিরুদ্দেশের খবরটা পাই চিঠি থেকে যা জানা গেল তা মোটামুটি এই গত চৌঠা জানুয়ারি সকাল আটটার সময় প্রফেসর ডিমিট্রিয়াস একটা স্যুটকেস হাতে নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে চলে যান তার চাকর তাকে বেরোতে দেখেছিল কিন্তু মনিব কোথায় যাচ্ছেন সে খবর জানা ছিল না সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় চাকুর পুলিশে সাড়ে দশটার সময় তিনি একটি প্লেন ধরেন সে প্লেন যায় কায়রোতে কায়রোতে খবর করে জানা যায় তিনি নাকি আলহামরা হোটেলে উঠেছিলেন এবং মাত্র এক রাত সেখানে থাকেন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি চিঠিটা লিখেছে থেকে। বন্ধু ছিল বক্তৃতা দিতে এসেছিল এমনিতেই মতলব ছিল বক্তৃতার পর একবার ক্রিটে ঘুরে যাবে এথেন্সে থাকতে থাকতেই সংবাদপত্রে ডিমিট্রিয়াসের অন্তর্ধানের খবর পেয়ে অন্য কাজ ফেলে সোজা ইরাক্লিয়নে চলে যায় तद चला स्थिर कर हाथे विशेष क्या तबी घोदारी आज सकाले ए रैक्न से शहर तीन माइल दूरे সাইলন এটি পাহাড়ের ঠিক পায়ের কাছে ডিমিট্রিয়াসের বাড়ি চমৎকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু সেটা উপভোগ করার সময় এটা নয় সামোভিল বেশ চিন্তিত এবং তার চিন্তার কারণও আছে যথেষ্ট প্রথমত কায়রোতে অনুসন্ধান করেও আর কোনো খবর আসেনি দ্বিতীয়ত ডিমিট্রিয়াসের এভাবে না বলে কয়ে চলে যাবার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তার ল্যাবরেটরিতে জিনিসপত্র ঘাঁটাঘাটি করেও ইদানিং তিনি কি বিষয়ে গবেষণা করছিলেন তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তার একটা সবুজ রঙের খাতা পাওয়া গেছে যেটা মনে হয় তিনি সম্প্রতি ব্যবহার করেছিলেন তাতে লেখা আছে বিস্তর কিন্তু সে লেখার জন্য এমন এক উদ্ভট ভাষা ও উদ্ভট অক্ষর ব্যবহার করা তার কুলকিনারা করা সম্ভব হয়নি আমি নিজেও সে খাতাটা দেখেছি এবং তার লেখা পড়া চেষ্টা করেছি এক একটা অক্ষর হঠাৎ দেখে ইংরেজি বলে মনে হয় সব মিলিয়ে মাথা মুন্ড কিছু নিষাটা জিজ্ঞেস করাতে সামিল বলল কিছুই আশ্চর্য নয় ওর ভাষা সম্পর্কে একটা বিশেষ কৌতূহল ছিল লিনিয়ার এর ব্যাপারটা তুমি জানো কি আমি জানতাম খ্রিস্টপূর্ব দু হাজার শতাব্দীতে দেশে যে ভাষা পাথরে খোদাই করে লেখা হতো তার নাম আজকের প্রত্নতাত্ত্বিকরা দিয়েছেন লিনিয়ার এ সামাভেল বলল এই ভাষা নিয়ে ডিমিট্রিয়াস নাকি বেশ কিছুদিন থেকে চর্চা করছেন হয়তো এই খাতায় প্রাচীন শিলালিপি থেকে পাওয়া কোনো মূল্যবান তথ্যের বর্ণনা রয়েছে ডিমিট্রিয়াসের চাকর মিখাইলি বলছিল যে তার মনিব নাকি সম্প্রতি প্রায় ইরাক্লিয়ন ছেড়ে ক্রিটের অন্যান্য প্রাচীন শহরে চলে যেতেন এবং সেখানে পাঁচ সাত দিন করে থেকে পাথরের টুকরো ইত্যাদি সংগ্রহ করে বাড়ি ফিরতেন সব পাথরের টুকরো অনেকগুলোই অবশ্য বৈঠকখানায়ন ল্যাবরেটরিতে আমরা দেখেছি মিখাইলির আর একটা কথাতেও সামোভিল বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে যেদিন ডিমিট্রিয়াস চলে যায় তার আগের দিনই নাকি সন্ধ্যেবেলা মেখাইলি একটা বন্দুকের আওয়াজ শুনতে পায় কিন্তু সেটা আসে পেছনের পাহাড়ের দিক থেকে বাড়ি ছিলেন না। কিন্তু তিনি ফিরে আসেন তার ঠিক দশ মিনিট পরে ডিমিট্রিয়স এর নিজের একটা বন্দুক ছিল যদিও সেটা বহুকাল ব্যবহার হয়নি সে বন্দুক নাকি এখন আর পাওয়া যাচ্ছে না মেখাইলির একটা ছেলে আছে বছর দশেক বয়স বাড়ি চালাক চতুর তার কথা বিশ্বাসযোগ্য কিনা জানি না কিন্তু সে বলে যে যেদিন সন্ধ্যায় বন্দুকের আওয়াজ শোনা যায় সেদিন না নাকি সে দুপুরবেলা জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শুনেছিল আমি জানি ক্রিট দ্বীপে কশ্মিন কালেও বাঘ থাকা সম্ভব নয় সুতরাং এ ছোকরা গর্জন শুনে চিনল কি করে জিজ্ঞেস করাতে ছেলেটি বলে মনে করার বললো কারণ নেই কথা গোলমেলে ব্যাপার আমরা ঠিক করেছি দুপুরের খাওয়া সেরে একবার পাহাড়ের দিকটা ঘুরে আসব। ঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওদিকটায় ঘন ঝাউ যদি কিছু ঘটে থাকে तल्भुत घटना लिखे रखी कल लाच सर प्रायटो नागदिया পাহাড়ের গায়ে ঝাউবনের ভিতরটা একটু এক্সপ্লোর করতে বের বেরোলাম বাড়ির পেছনে একটা পাতিলেবুর বাগান সেটা পেরিয়েই পাহাড়ের চড়াই শুরু হয় ঝাউবনের ভিতর দিয়ে মিনিট দশে ঘাঁটার পর চোখে কিছু না দেখতে পেলেও নাকে যেন একটা চেনা গন্ধ পাচ্ছে বলে মনে হলো। সামারভিলের সর্দি হয়েছে এত দূর থেকে সে গন্ধ পাবে না যেন কিন্তু বেশ বুঝতে পারছিলাম যে একশো গজের মধ্যে নিশ্চয়ই একটা মরা জানোয়ার টানোয়ার কিছু পড়ে আছে আমি গন্ধের দিকে এগোতে লাগলাম সামারভিল আমার পেছনে ক্রমে সামারভিলের নাকেও গন্ধটা প্রবেশ করল সে ফিসফিস করে আমায় জিজ্ঞেস করলো তুমি কি সশস্ত্র আমি কোটের বুক পকেট থেকে আমার নাইহেলেন পিস্তলটা বার করে তাকে দেখিয়ে দিলাম মৃত জানুয়ারের আশেপাশে কোনো জ্যান্ত জানোয়ার লুকিয়ে থাকতে পারে এটাই বোধ আশঙ্কা করছিল সামোবেল আমরা অতি সন্তর্পণে চারিদিকে চোখ রেখে এগোতে লাগলাম সামের দৃষ্টি প্রথম গেল শকুনিগুলোর দিকে ঝাউবনের মাঝখানে একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় আর দশটা শকুনি মিলে একটা কালো মরা জানোয়ারের মাংস খাচ্ছে ব্যাপারটা ঘটছে অন্তত তিরিশ হাত দূরে কাজেই জানোয়ারটা যে কি সেটা এখনো বুঝতে পারছি না আরো পা এগোতেই আমার চোখ হঠাৎ গেল, মাটির দিকে। আমাদের পায়ের ঠিক সামনে সাদা বুনো ফুলের একটা ঝোপের পাশেই পড়ে আছে এক চাবড়া কুচকুচে কালো লোম ভাল্লুক প্রশ্নটা আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে গেল মন্তব্য করল আমিও জানি এ তল্লাটে ভাল্লুক থাকার কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে এক গোছা কালো লোম হাতে তুল নিয়েছে লক্ষ্য করলাম লোমগুলো প্রায় এক বিঘত লম্বা এবং অস্বাভাবিক রকম রুক্ষ আরো দশ পা এগোতেই জানুয়ারের মাথার দিকটা চোখে পড়ল যদিও মাথার খানিকটা অংশ শকুনিরা খুবলে খেয়ে নিয়েছে তবু সেটা যে ব্যাঘ্র শ্রেণীর কোনো জানোয়ার সেটা বুঝতে অসুবিধে হল না আমাদের পায়ের শব্দ পেয়ে একটা শকুনি ডানা ঝাপটিয়ে লাফিয়ে এক পাশে সরে যাওয়াতে জানুয়ারের শরীরের আরও খানিকটা অংশ দেখা গেল পাঁজরার হাড় ও তারই আশেপাশে লেগে থাকা মাংস আর ঘন কালো লোমে ঢাকা চামড়া শকুনিগুলো দ্বীপি ভোজ মেরে চলেছে ক্রিট দ্বীপে প্যান্থার বা ওই জাতীয় কোনো জানোয়ারের মাংস কি এরা কোনোদিন খেয়েছে মনে তো হয় না প্যান্থার কথাটা যদিও ব্যবহার করছি কিন্তু আমি জানি যে কসমিন কালেও কোনো প্যান্থারের লোম এত বড় বা এত রুক্ষ হয় না সামারভেল অগত্যা বলল ব্যাঘ্র শ্রেণীর এটি আনকোড়া নতুন জানোয়ার এছাড়া আর কিছু বলা যায় না একে কিন্তু এটাকেই কি বন্দুক দিয়ে মারা হয়েছিল তাই তো মনে হয় তবে ডিমিটিয়াস মেরেছিলেন কি না সেটাই প্রশ্ন বাড়ি ফিরে এসে মেখাইলিকে জন্তুটার কথা বলতে সে অবাক হয়ে গেল কালো জন্তু বাঘের মতো দেখতে আহ এক কালো বিড়াল আর কালো কুকুর ছাড়া আর কোনো কালো জন্তু এদিকটায় কখনো দেখেছি বলে তো মনে পড়ে না বেলায় ডিমিট্রিয়াসের শোবার ঘরের রাইটিং ডেস্ক থেকে একটা মূল্যবান জিনিস পাওয়া গেল সেটা হল একটা ডায়রি চামড়ায় বাঁধানো ঝকঝকে নতুন ডায়রি তাতে জানুয়ারি মাসে দোসরা এবং তেসরা তারিখের পাতায় ডিমিট্রিয়াসের হাতে গ্রিক ভাষায় লেখা দুটো মন্তব্য রয়েছে আমরা দুজনে মিলে সে দুটোর মানেবার করতে বিশেষ বেগ পেতে হল না সামান্য হলেও সে লেখা যেমন রহস্যময় তেমনই কৌতূহল উদ্দীপক দোসরা জানুয়ারির লেখাটা বাংলা করলে এই দাঁড়ায় আমার জীবনে সবসময় দেখেছি যে আনন্দের কারণ এবং উদ্বেগের কারণ একই সঙ্গে পাশাপাশি ঘোরাফেরা করে তাই সাফল্যেও শান্তি নেই অগ্রপশ্চাত বিবেচনা না করে আর বৈজ্ঞানিক পরীক্ষায় হাত দেব না যাই হোক আমার এই ভুলের মাসুল আমাকেই দিতে হবে বাবার বন্দুকটা বার করতে হবে সেই ছেলেবেলায় এর গান ছুঁড়েছি ভালো টিপ ছিল এখনো আছে কি বাবার বন্দুক সম্বন্ধে সামিলকে জিজ্ঞেস করতে সে বলল ডিমিট্রিয়াসের বাবা নাকি বিখ্যাত শিকারী ও পর্যটক ছিলেন এবং আফ্রিকার জঙ্গলে নাকি বিস্তর ঘোরাফেরা করেছেন এখন বুঝতে পারছি বৈঠকখানার মেঝেতে পাতা সিংহের ছালটা থেকে এসেছে তেসরা জানুয়ারির পাতায় লেখা নস শহরের সেই মেলায় আজ থেকে দশ বছর আগে এক বেদে বুড়ি আমার ভবিষ্যৎ বলেছিল তার মতে আমার ৬৫ বছরের জন্মতিথিতে নাকি একটা মস্ত বড় ভাড়া আছে সেটা নাকি কাটানো মুশকিল হবে পঁয়ষট্টি হতে আর মাত্র ষোলো দিন বাকি অর্থাৎ बुढ़र भविष्य सब फले मे परीक्षा जो मरार आगे परीक्षा सफल होते मरतेफस नहीं क्योंकि जनबहुल क्षुद्रयन ग्रीट दीप আমার পরীক্ষার পক্ষে মোটেই উপযুক্ত জায়গা নয় আমার চাই বিশাল উন্মুক্ত প্রান্তর সাহারা কথাটা তলায় দুবার মোটা করে লাইন টানা আছে কায়রো যাবার কারণটা এ থেকে পরিষ্কার হচ্ছে কিন্তু পরীক্ষাটা যে কি এবং তার জন্য মরুভূমির দেখি কায়র গিয়ে যদি কিছুটা আলো সন্ধান পাওয়া যায় শুধুমাত্র রেডিও মিট্রি 98.3 FM ग्रीक वैज्ञानिक प्रफेसर डिमित्रियास निरुद्देशन शंकु ग्रीसर इरालियनेसुज डायरि पढ़े कि बोझा गया চাকর মেখাইলি জানাল তার মনিব উধাও হবার আগের দিন পেছনের পাহাড়ের দিক থেকে সে একটা বন্দুকের আওয়াজ শুনতে পায় শঙ্কু ও সামিল জঙ্গল খুঁজে একটা বিশাল কালো জানোয়ারের মৃতদেহ দেখতে পেলেন জানোয়ারটা কি বোঝা গেল না দিমেত্রিয়াসের রাইটিং ডেস্ক থেকে একটা ডায়েরি পাওয়া গেল তাতে দিমেত্রিয়াস লিখেছেন যে তার সামনে একটা বিরাট ফাঁড়া ঝুলছে এবং একটা বিশেষ পরীক্ষার জন্য তাকে পনেরোই জানুয়ারি বিকেল পাঁচটা কায়রো আমরা দুজনে আলহামরা হোটেলেই উঠেছি হোটেলের খাতায় নাম লেখার সময় ডিমিট্রিয়াসের নামটাও চোখে পড়ল চৌঠা জানুয়ারি সে যে সত্যি এই হোটেলে এসে উঠেছিল তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল নামটা দেখেই সামাভেল একটা পাকা গোয়েন্দার মতো কাজ করে ফেলল ডিমিট্রিয়াস যে ঘরে ছিলেন অর্থাৎ ৩১৩ নম্বর ঘর সেই ঘরটাই আমাদের থাকার জন্য চেয়ে বসলো সৌভাগ্যক্রমে ঘরটা খালি ছিল কাজেই পেতে অসুবিধে হল না সে ঘরে কোনো চিহ্ন পাওয়া যাবে এটা আশা করা বৃথা। কারণ গত দিনে অনেকেই সে ঘরে থেকে গেছে এবং অনেক অনেকবারই সে ঘর ঝাড়পোঁছ হয়েছে কিন্তু তাও দেখলাম যে শেষ পর্যন্ত লাভই হল এই ঘরের যে রুম বয় অর্থাৎ যে ছোকরাটি কিছুক্ষণ আগে আমাদের বিছানাপত্র গোছ গাছ করে দিয়ে গেল তার সঙ্গে কথা বলে কিছু তথ্য সংগ্রহ হয়েছে সামভিলি প্রথম প্রশ্ন করলো ছেলেটিকে কতদিন কাজ করছো হোটেলে চার বছর আম এ ঘরে যারা এসে দু এক দিন থেকে চলে যায় তাদের কথা মনে থাকে তোমার যারা যাওয়ার সময় ভালো বকশিস দেয় তাদের কথা মনে থাকে বইকি বুঝলাম ছোকরাবেশ বেশ রসিক বলল আহ তিন দশেক আগে একজন গ্রিক ভদ্রলোক এই ঘরে এসে ছিলেন বৈজ্ঞানিক সঙ্গে কালো সুটকেস পাঁচ ফুটের বেশি হাইট নয় ভদ্রলোকের বছর পঁয়ষট্টি বয়স মাথায় টাক যেটুকু চুল আছে কাঁচা ঘন কালো ভুরু টিকলো নাক মনে পড়ছে ডিমিট্রিয়াসকে যদিও দেখিনি র্যাকলিওনে তার বাড়ির বৈঠকখানায় মেন্টাল পিছে তার একটা বাঁধানো ফটো দেখে তার চেহারাটার সঙ্গে আমার পরিচয় হয়েছিল রুমবয় হেসে বলল পঁচাত্তর পিয়াস্ত্র বকশিস দিয়ে গেলেন থাকবে না মনে পঁচাত্তর পিয়াস্ত্র মানে হলো টাকা রুম্বয়ের খুশি হবারই কথা ভদ্রলোক তো মাত্র একরাতি ছিলেন তাই না স্বাভাবিক জিজ্ঞেস করলো হ্যাঁ আর তার মধ্যেও বেশিরভাগ সময় তার দরজার বাইরে থাকতো। এখান থেকে উনি কোথায় যাবেন সেটা কিছু বলেছিলেন কি আমাকে উটের কথা জিজ্ঞেস করেছিলেন। বললেন উটের পিঠে চড়ে মরুভূমিতে যাবেন উঠ কোথায় ভাড়া পাওয়া যায় আমি বললাম এল গিজা থেকে ক্যারোভ্যানের রাস্তা আছে হাজার মাইল চলে গেছে মরুভূমির মধ্যে দিয়ে এল গিজায় গেলে উঠ ভাড়া পাওয়া যাবে রুম কাছ থেকে এর বেশি কিছু জানা যায়নি তবে গিজার খবরটা জরুরি নাইল নদীর পূর্ব দিকে কায়রো শহর আর ব্রিজ পেরিয়ে পশ্চিমে হল গিজা বিখ্যাত পিরামিড ও স্পিংস এর জায়গা গিজা আমার আগেই দেখা ছিল কিন্তু ক্যারোভ্যানের রাস্তা ধরে উটের পিঠে চড়ে মরু অভিযানের অভিজ্ঞতা আমার নেই আজকের দিনটা কায়রো শহরের ডিমিট্রিয়াস প্রায় পাঁচশো উঠের একটা ক্যারাভ্যান সঙ্গে আমরা চলেছি মরুপথ দিয়ে বাহারিয়া ও এর রাস্তায় যাত্রীদের সকলেই ব্যবসাদার শহরে তৈরি পশমের জামা কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এরা বাণিজ্য করতে চলেছে গভীর মরুদেশের এই সব জিনিসের বদলে ওরা নাকি নিয়ে আসবে প্রধানত খেজুর এই বাণিজ্য চলে আসছে একেবারে আদিকাল থেকে দশ মিনিট হল আমরা একটা মরুদ্যান বা ও এর ধারে থেমেছি বিশ্রামের জন্য এই অঞ্চলটা একটা উপত্যকা দিগন্ত বিস্তৃত বালির ফাঁকে ফাঁকে পাথরের টিলা মাথা উঁচিয়ে রয়েছে আমাদের কাছেই একটা জলাশয়। আর সেটাকে ঘিরে কয়েকটা খেজুর গাছ আর বেদের তাঁবু এছাড়া রয়েছে মিশরের প্রাচীন সভ্যতার কিছু নমুনা জলাশয়ের উপরে যেটা দেখা যাচ্ছে সেটা বোধ হয় একটা মন্দিরের ভগ্নস্তূপ। আমার পাশেই রয়েছে একটা মাথা ভাঙা থাম সেটার ছায় বসে আমি ডায়েরি দেখছি আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি সকাল সাড়ে সাতটায় গিজা পৌঁছতে লাগলো আধ ঘন্টা যেখানে উঠ ভাড়া করলাম তার কাছেই রাস্তার ধারে এক সারি দোকান তার মধ্যে এক বৃদ্ধ খেজুর বিক্রেতার কাছে ডিমিট্রিয়াসের খবর পাওয়া গেল আমি আরবি ভাষা জানি তাই একে ওকে ডিমিট্রিয়াসের না দিয়ে তাকে দেখেছে না জিজ্ঞেস করছিলাম তাদের মধ্যে একজন ওই বুড়ো ফলবালাকে দেখিয়ে দিয়ে বলল ওকে জিজ্ঞেস করুন সে হাত নেড়ে চোখ রাঙিয়ে অকথ্য ভাষায় ডিমিট্রিয়াস উদ্দেশ্য করে গাল পাঠতে লাগলো কি ব্যাপার জিজ্ঞেস করাতে শেষটাই বললো ডিমিট্রিয়াস তার কাছ থেকে খেজুর কিনে যে পয়সা দিয়েছিল তার মধ্যে নাকি দুটো গ্রিক লেপটা ছিল গিজা এসে ভুল করি। ডিমিচিয়াস এখান থেকেই উঠ নিয়ে মরুভূমির উদ্দেশ্যে যাত্রা করেছে কিন্তু সে কি যাত্রী দলের সঙ্গেই গেছে না মাঝপথে মোড় ঘুরে নিজের খেয়াল মতো রাস্তা নিয়েছে আমি সঙ্গে করে আমার খিদে মেটানো বড়ি বটিকা ইন্ডিকা নিয়েছি পনেরো দিনের মতো আশা করি তার মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং আশা করি ডিমিট্রিয়াসকে আমরা জীবিত অবস্থায় পাবো। বেদে বুড়ির কথাটা জেনে অবধি মনটা খচখচ করছে এ ধরনের ভবিষ্যৎবাণী অনেক সময় ফলে যায় সেটা আমিও দেখেছি যদিও বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে কারণ এখনো স্থির করতে পারিনি ১৯শে জানুয়ারি ডিমিট্রিয়াসের জন্মতিথি আর ওই একই দিনে ওর ফাঁড়া আজ হলো ষোলোই সতেরোই জানুয়ারি সন্ধে সাড়ে ছটা আমার থার্মোমিটার বলছে কনকনে শীত অর্থাৎ একত্রিশ ডিগ্রি ফ্যারনাইট কিন্তু এয়ার কন্ডিশনিং পেল ব্যবহার করার জন্য আমরা দুজনেই সাধারণ সুতোর পোশাকে চালিয়ে নিতে পারছি কতখানি পথ এসেছি এই ছত্রিশ ঘন্টায় জানি না আন্দাজে মনে হল সখানিক মাইল হবে আজকের মতো আমাদের যাত্রা শেষ হয়েছে রাতটা বিশ্রাম করে কাল সকালে আবার রওনা দেব মরু দল ধনী জালিয়ে তাঁবু ফেলে বসেছে উঠগুলো ঘাড় উঁচু করে গম্ভীরভাবে জাবর কাটছে তার মাঝে মাঝে রেশা ধ্বনির মতো বিকট শব্দ করছে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে মাঝে মাঝে একবার মনে হলো একটা হাইনার হাসি শুনলাম পথে আসার সময় ঝোপঝাড়ের ভেতর থেকে খরগোশ আর একরকম ধাড়ি ইঁদুর মাঝে মাঝে বেরোতে দেখা যায় সাপ এখনো চোখে পড়েনি দিনের আকাশে বাজ আর চিল উঠতে দেখেছি ছাড়া আর কোনো পাখি নজরে পড়েনি আমাদের তাঁবু আমরা সঙ্গেই এনেছি আপাতত তার ভিতরে বসে আমরা দুজনে আমারই তৈরি লুমিনি ম্যাক্স আলোর সাহায্যে কাজ করছি ন্যাফতলিনের বলের মতো দেখতে এই আলোয়ে দেশলাই সংযোগ করলেই প্রায় দুশো ওয়াট পাওয়ারের আলো বেরোয় একটা বলে এক রাতের কাজ চলে যায় সঙ্গে স্টক আছে যথেষ্ট আজ বিকেল চারটে নাগাদ পথে যে ঘটনাটা ঘটল এবার সেটার কথা বলি আজ সারা দুপুরই আবহাওয়াটা বেশ গুমোট ছিল যদিও গরম নয় মোটেই গুমট ভাব দেখে এবং পশ্চিমের আকাশে খানিকটা মেঘ জমেছে দেখে আমি তো ভাবছিলাম হয়তো বা বৃষ্টি হবে কারণ এখানে বছরে যে তিন চার দিন বৃষ্টি হয় সেটা শীতকালে হয় কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি হল না তার বদলে যেদিকে মেঘ জমেছিল দিক থেকে একটা হাওয়া দিতে শুরু করল আর সেই হাওয়ার সঙ্গে সঙ্গে কানে একটা শব্দ ভেসে এল শব্দটা এই মরুভূমির পরিবেশে যেমন অদ্ভুত তেমনি অপ্রত্যাশিত যেন কোথাও একটা অতিকায় দামামায় তালে তালে ঘা পড়ছে শব্দটা এতই গম্ভীর যে তেমন আওয়াজ বার করতে হলে আমার আয়তন হওয়া উচিত অন্তত একখানা পিরামিডের সমান কিছুক্ষণ চলার পরেই বুঝলাম যে শব্দটা শুধু আমার কানেই পৌঁছয়নি যাত্রীদের অনেকেই সেটা শুনেছে এবং তার ফলে তাদের মধ্যে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুধু মানুষ নয় উটের মধ্যেও যেন एक्टा भाव लक्ष्य कर गोटा दशे कूड़त समेत लैग बैगे बाल बस एदिश बार्दे हिसेब को देखल प्रथम दूट आघात मजखने तीन सेकेंडर तफात और तरह पांच सेकेंडर एक फाक छे ক্রমাগত হয়ে চলেছে শব্দটা আমরা দুজনেই উঠের পিছন থেকে নেমে পড়লাম বললাম। কি বলল, আওয়াজটা মনে হয় মাটির তলা থেকে আসছে আমারও সেই রকমই মনে হচ্ছিল শব্দটায় তেজ আছে গাম্ভীর্য আছে কিন্তু স্পষ্ট তার অভাব সেটা আমার কাছে এসে দানব দৈত্যের কথা বলতে লাগলো একেবারে খাস আরব্য উপন্যাসের কাহিনী শুধু তাই নয় সেই সঙ্গে সে আমাদেরই দুজনকে অপয়া প্রতিপন্ন করার চেষ্টায় একটা বিশ্রী প্রপাগ্যান্ডা শুরু করে দিল প্রায় সাত আটশো লোক হঠাৎ যদি তাদের মাথায় ঢোকে যে আমরা দুজনে তাদের যাত্রাপথে অমঙ্গলের সূচনা করছি তাহলে আর রক্ষা নেই এদিকে আমি বুঝতেই পারছিলাম যে হাওয়াটা কমে আসছে এবং সেই সঙ্গে শব্দটাও ক্ষীণ হয়ে আসছে তৎক্ষণাৎ স্থির করলাম যে এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করা চলবে না শব্দের দিকে মুখ করে দাঁড়িয়ে হাত দুটো সামনে বাড়িয়ে নানা অঙ্গভঙ্গি করে তারস্বরে একটার পর একটা সংস্কৃত উদ্ভট শ্লোক আওড়াতে শুরু করলাম পাঁচ নম্বর শ্লোকের মাঝামাঝি এসে হাওয়া বন্ধ হয়ে গেল আর সেই সঙ্গে শব্দটাও বলা বাহুল্য এরপর যাত্রীদের মধ্যে কেউ আর আমাদের পেছনে লাগতে আসেনি কিন্তু এটা স্বীকার না করে উপায় নেই যে শব্দটা আমাদের দুজনকেও ভারী অবাক করে দিয়েছে অবশ্যই এটার সঙ্গে ডিমিট্রিয়াসের কোনো সম্পর্ক থাকতে পারে এমন ভাববার কোনো কারণ নেই সামোভেলের ধারণা ওটা বেদুইন বা ওই জাতীয় কোন স্থানীয় আদিবাসী ঢাক বা ড্রামের শব্দ मरुभूमिर खामखेल आबावे मैगनीफाएडे अस्वाजिक गुरुगम्भर चेहरा लाभ नहीं मैंने आठरो जानवरि सकाल साढ़े दस टादा दूज के बाध्य दलच्युत होते अर्थात क्याराभन चले गश्चिमे বাঙ্গারিয়া ওয়েসিসের বাঁধা রাস্তায় আর আমরা চলে এসেছি পথ ছেড়ে উত্তর দিকে কেন এমন হল সেটা বলি আজ ভোর ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এক টানা চলার পর হঠাৎ লক্ষ্য করলাম রাস্তার ডান দিকে প্রায় দুশো গজ দূরে একটা বালির ঢিপির উপর একপাল শকুনি দেখেই কেন যেন বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল পিছন ফিরে সামাভেলের দিকে চেয়ে দেখি তারও দৃষ্টি ওই শকুনিরই দিকে ক্যারোভ্যান চলেছে সেটার পাশ কাটিয়ে অথচ একটা অদম্য কৌতূহল হচ্ছে এগিয়ে গিয়ে দেখি শকুনিগুলো কিসের মাংস খেতে এত ব্যস্ত আমার সঙ্গে যে উঠবালাটা ছিল তাকে মতলবটা জানালাম বললাম দল ছেড়ে শকুনিগুলোর দিকে যাব তারপর আবার ফিরে এসে দলে যোগ দেব তাতে তোমার আপত্তি আছে কি লোকটা এক কথায় রাজি হয়ে গেল বুঝলাম আমার গতকালের অভিনয়ে কাজ দিয়েছে এরা আমাকে একজন অলৌকিক শক্তিসম্পন্ন সিদ্ধ পুরুষ বলে ঠাউন নিয়েছে সামরিল ও আমি উঠ ও উটোলা সমেত দল ছেড়ে ডান দিকে ঘুরলাম মিনিট পাঁচেক পরে ঢিপির কাছে পৌঁছে আমাদের কৌতূহল মিটল শকনিরা যেটাকে ছিঁড়ে খাচ্ছে সেটা হলো উটের মস্ত দেহ কিন্তু শুধু কি তাই তার পাশেই যে আরেকটা লাশ পড়ে আছে সেটা তো জানোয়ারের নয় সেটা মানুষের আমাদের সঙ্গে যে লোক দুটো রয়েছে এও তাদেরই মতো একজন উটলা বোঝাই যাচ্ছে যে উঠ সমেতেই উটোলা আরেকটি ক্যাবম্যান থেকে ছিটকে বেরিয়ে এসে এখানে মৃত্যু মুখে পতিত হয়েছে আপনা থেকেই মরেছে কি নাকি কেউ তাদের হত্যা করেছে শকুনির দল থেকে দশ হাত দূরে বালির ওপর ওটা কি পড়ে আছে উঠ থেকে নেমে হেঁটে একটু এগিয়ে যেতেই প্রশ্নের উত্তর পেলাম দুপুরের রোদে যেটা চকচক করছিল সেটা একটা বন্দুকের নল বাটের দিকটা বালির নিচে বন্দুকটা হাতে তুলে নিয়ে দেখি সেটা একটা জার্মান রাইফেল। এই রাইফুলের গুলিতেই যে দুটি প্রাণীর জীবনাবসান হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং মন বলছে যে আত হলেন স্বয়ং প্রফেসর হেক্টর ডিমিট্রিয়াস যিনি এই একই মাহসের বন্দুক দিয়ে খ্রিট দ্বীপের সাইলরটি পাহাড়ের গায়ে ঝাউ বনের ভিতর সেই নাম না জানা ব্যঘ্রজাতীয় লোমস প্রাণীটিকে হত্যা করেছিলেন আরো বোঝা যাচ্ছে যে এই মৃত উটওয়ালার এই মৃত উটের পিঠে চড়েই ডিমিট্রিয়াস তাঁর অভিযানে বেরিয়েছিলেন এই পর্যন্ত এসে তার বাহকের প্রয়োজন ফুরিয়ে যায় তাই তাকে মেরে ফেলেন এরপর ডিমিট্রিয় যেখানেই গিয়ে থাকুন তাকে পায়ে হেঁটেই মায়া হল তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে তার কারণ যে শুধু এই হত্যা দৃশ্য তা নয় কিছুক্ষণ থেকেই মাঝে মাঝে এক একটা দমকা পশ্চিমা বাতাসের সঙ্গে আবার শুনতে পাচ্ছি সেই দামামার শব্দ বুঝতে পারলাম যে ওই আওয়াজ লক্ষ্য করেই আমাদের এগোতে হবে এবং সম্ভব হলে উটের পিঠেই যেতে হবে মন এখন বলছে ওই শব্দের সঙ্গে ডিমিট্রিয়াসের একটা সম্পর্ক রয়েছে সামারফিলকে বলতে সে বলল আমিও সেই কথাই ভাবছিলাম কিন্তু এবার আর তুমি ভেলকি দেখাতে চেষ্টা করো না যেভাবে ঘন ঘন বাতাস বইছে তাতেও আওয়াজ সহজে থামবে বলে মনে হয় না উটোলারা এমনি বললে বোধহয় যেতে রাজি হবে না দেখো যদি টাকার লোভ দেখালে কিছু হয় টাকায় কাজ হলো তবে অল্পে নয় এবং বেশ কিছুটা আগাম দিতে হলো গত তিন ঘন্টা ওই শব্দ লক্ষ্য করে আমরা পশ্চিম দিকে এগিয়েছি একটা আশ্চর্য দৃশ্য দেখে উঠ থামিয়ে নামতে হয়েছে চারিদিকে ধু ধু করছে মরুভূমি আর তার মাঝখানে স্বর্গের দিকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে একটা পিরামিড সদৃশ বালির ঢিপি হাইটে গিজার পিরামিড চেয়ে বেশি বই কম নয় আমরা ডিপিটার থেকে বেশ কিছুটা দূরেই ক্যাম্প ফেলেছি আরো কাছে গেলে হয়তো ওটার আয়তনের আরো সঠিক আন্দাজ আন্দাজ করা ভারী কঠিন শুধু এইটুকু বলতে পারি যে ওই বালির নিচে যদি প্রাচীন ইজিপসীয় সভ্যতার কোনো অতিকায় নিদর্শন লুকিয়ে থাকে তাহলে আমরাই হব তার প্রথম আবিষ্কর্তা বালি না সরা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না জিজ্ঞেস করে দেখেছি তাদের মুখে কথাই সরছে না বোধ হয় অবিরাম তাদের বাক্য রোধ হয়েছে এখান থেকে সব সময়ই সেই গুরু গম্ভীর শব্দটা শোনা যাচ্ছে বাতাসের উপর আর নির্ভর করছে না সেটা বলা যায় সে শব্দটা যেন এখানকার প্রাকৃতিক পরিবেশের একটা অঙ্গ এক ঘন্টা হলো আমরা এখানে এসেছি তার মধ্যে একবার শব্দটা থামেনি বা তার ছন্দ পতন ঘটেনি শুনলে মনে হয় যেন শব্দটা চিরকালই ছিল এবং চিরকালই থাকবে বালির পাহাড়টা সম্পর্কে সামারভেলেরও ধারণা যে ওটা আসলে একটা প্রাচীন স্তম্ভ বা মন্দির জাতীয় কিছু আমরা ঠিক করেছি যে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর পাহাড়টার কাছে গিয়ে ওটা চারিদিকে ঘুরে ভালো করে অনুসন্ধান করব। শব্দটা সম্বন্ধে কিন্তু ওরও আমারই মতো হতভম্ব অবস্থা তবে একটা কথাও ঠিকই বলেছিল শব্দটা মাটির নিচ থেকেই আসছে पश्चिमे आग पर अल्प अल्प बतासो बारे बाली ते कान Suspense Shubu Radio Mirchi 98.3 FME It's hot Golper Paragor Tiong Show <laughs> Sunday Suspense Shubu Radio Mirchi 98.3 FME It's hot মরু রহস্য শঙ্কু ও সামাবেল কায়রো এসে তারপর এক খেজুর ওয়ালার কথা থেকে বুঝতে পারলেন যে এই পথেই ডিমেত্রিয়াস এসেছেন রাত্রির বেলায় মরুভূমির মধ্যে শুরু হল একটা অদ্ভুত শব্দ দামামার মতো। অন্যান্য যাত্রীরা ভয় পেয়ে শঙ্কু ও সামবিলকেই অপয়া প্রতিপন্ন করার চেষ্টা করতে লাগল শঙ্কু বুদ্ধি খাটিয়ে তাদের মুখ বন্ধ করলেন পরের দিন শঙ্কুরা দল থেকে বাদ হয়ে গেলেন মরুভূমির একটা জায়গায় দেখতে পেলেন একটা উটের ও একটা মানুষের মৃতদেহ সঙ্গে একটা রাইফেল ডেমিত্রিয়াসের রাইফেল তার সঙ্গে আবার শোনা গেল সেই দামামার শব্দ আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গিয়ে একটা পিরামিড মতো ঢিপির কাছাকাছি শঙ্কুরা ক্যাম্প ফেললেন আওয়াজটা মনে হল মাটির নিচে থেকেই আসছে তারপর আঠেরোই জানুয়ারি বিকেল চারটে প্রচণ্ড বালির ঝড়ে আমাদের তাঁবু প্রায় উড়িয়ে নিয়ে গিয়েছিল তার মধ্যে আবার ভূমিকম্প কিন্তু এই কাঁপনির মধ্যেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম দোলাটা সাধারণ ভূমিকম্পের মতো এপাশ থেকে ওপাশ নয় প্রথম ধাক্কাতেই মনে হল পায়ের তলা থেকে ভূখণ্ডের খানিকটা অংশ যেন আচমকা স্থান পরিবর্তন করল और तार फले सबकिेत बस खानिक नीचे दिखे चले गल एक लोक चेयारे बस अवस्था तर तला जो हठात सेने सर नेताओ ठीक तचंड भूमिकम्पे समय मजे माझे एक घर घर शब्द है से जानवर अभिज्ञता आपारे কিন্তু আজকের কাঁপুনির সময় যে শব্দটা হলো তেমন শব্দ আর কখনো হয়েছে কিনা না। মনে হলো সমস্ত পৃথিবীটা যেন জ্যান্ত হয়ে যন্ত্রণায় যন্ত্র আমি যে আমি আমারও কপালে ঘাম ছুটে গিয়েছিল মুরাদ ও সুলেমান আমাদের দুই উটোলা দুজনেই আতঙ্কে সংজ্ঞা হারিয়েছিল ওষুধ দেওয়ার ফলে दूजर ही अवश्य ज्ञान होते मन उठ दुटो देखी एकेम मेरे गाँव एक दृष्टि ओ रहस्यमय पहाड़टार दिखे चे भूमिकम्पे चोटे पहाड़ाओ मन एक सामान्य काश्यार देखार भूल होते হিসেবপত্র সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে একমাত্র যে জিনিসটা অপরিবর্তিত রয়েছে সেটা হল ওই দুম দামামা ধনী কিছুক্ষণ অপেক্ষা করে যদি মনে হয় আর দুর্যোগের সম্ভাবনা নেই তাহলে আমরা দুজনে একবার বের বেরোব পাহাড়টার আর একটু কাছে না গেলে কিছুই বসে যাচ্ছে না বিকেল সোয়া পাঁচটা সেই অদ্ভুত মুরু পাদদেশে বসে আবার ডায়েরি লিখছি তাঁবু থেকে এটাকে যত উঁচু বলে মনে করেছিলাম কাছে এসে তার চেয়েও অনেক বেশি উঁচু মনে হচ্ছে এখানে দামামার শব্দে কান পাতা যায় না সামরেলও আমি পরস্পরের সঙ্গে হাত মুখ নেড়ে কথা বলার কাজ সারছি তবে আশ্চর্য এই যে এ হেন কর্ণপট বিদারক শব্দও দেখছি ক্রমে অভ্যেস হয়ে আসছে এখন আর আগের মতো অসহ্য মনে হচ্ছে না বা চিন্তার ব্যাঘাত হচ্ছে না প্রথমে পাহাড়টা কিরকম দেখতে সেটা বোঝানোর চেষ্টা করি এর পূর্ব পাশটা খাড়া উঠে গেছে উপর দিকে একেবারে চুড়ো পর্যন্ত দূর থেকে দেখলে এটাকে একটা সমবাহু ত্রিভুজের মতো মনে হবে চুড়ো থেকে পশ্চিম দিকে বালি নেমে এসেছে ঢালু হয়ে একেবারে জমি পর্যন্ত যার ফলে উত্তর আর দক্ষিণে দুটো ত্রিভুজ দেয়ালের সৃষ্টি করেছে অর্থাৎ এটাকে ঠিক পিরামিড বলা চলে না এর চেহারায় একটা বিশেষত্ব আছে তাঁবু থেকে পাহাড়ে আসার পথে দুটো আশ্চর্য জিনিস আবিষ্কার হয়েছে সামোভিল কিছু দূরে বসে তারই একটা নমুনা নিয়ে পরীক্ষা করছে বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রথম যেটা চোখে পড়ল সেটা খয়েরি রঙের দড়ির মতো একটা জিনিস বালি থেকে যেভাবে জিনিসটা বেরিয়েছিল তাতে প্রথমে মনে হলো সেটা বুঝি শুকিয়ে যাওয়া উদ্ভিদ জাতীয় একটা কিছু কিন্তু কাছে এসে হাত দিয়ে পরখ বুঝলাম তা নয় দড়ি বললেও অবশ্যই ঠিক বলা হয় না কারণ এক একটার বেড় একটা মোটা বাঁশের সমান দুজনে অনেক টানাটানি করেও জিনিসটাকে স্থানচ্যুত করা গেল না শেষকালে সামোভেল ছুরি দিয়ে খানিকটা অংশ কেটে সঙ্গে নিয়ে নিল পরীক্ষা করার জন্য যে জিনিসটা আমাদের আরো বেশি অবাক করলো, সেটা সম্ভবত কোন ধাতুর তৈরি জিনিসটার রং হালকা লাল দেখে মনে হয় একটা বিরাট চাকার একটা পাশের খানিকটা অংশ এই সামান্য অংশ থেকেও চাকার আয়তনের একটা আন্দাজ পাওয়া যায় হিসেব বলছে তার পরিধি অন্তত দুশো ফুট অর্থাৎ তার মধ্যে দিব্য আস্ত কোর্ট ঢুকে যায় এটাকেও বেশি হাত দিয়ে টানাটানি করে কোন ফল হল না এই মরুভূমির পরিবেশে এই অতিকায় ধাতব চক্র এতই অস্বাভাবিক এবং প্রাচীন মিশরের সঙ্গে এর সম্পর্ক এতই ক্ষীণ যে এটা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে তাহলে কি ডিমিট্রিয়াস সাহারার গর্ভে একটা গবেষণাগার বা কারখানা জাতীয় কিছু স্থাপন করেছে যার সঙ্গে এই দড়ি ও এই চাকা যুক্ত এবং যার যন্ত্রপাতি কলকব শব্দ বাইরে থেকে দামামার শব্দের মতো শোনাচ্ছে কিন্তু তাই যদি হয় তাহলে এই ভূগর্ভস্থিত কারখানায় ঢোকার দরজা কোথায় টিমেট্রিয়াসি বা সেখানে গেল কী করে আর এমন কী ভয়ঙ্কর গোপন গবেষণায় সে লিপ্ত থাকতে পারে যার জন্য সাহারার মতো জনমানব শূন্য প্রান্তরের প্রয়োজন হয় পাহাড়ের পূর্ব পাশে অর্থাৎ যে পাশটা খাড়াই উঠে গেছে সে পাশ থেকে মাঝে মাঝে বালি খসে আকাশে ছড়িয়ে পড়ছে দেখে সন্দেহ হয় যে ভেতরটা ফাঁপা এবং তার মধ্যে দিয়ে বায়ু চলাচলের একটা রাস্তা রয়েছে একবার ওই দিকটায় গিয়ে হাত দিয়ে বালি খুঁড়ে দেখলে কেমন হয় সামোভেল তার জায়গা থেকে উঠেছে ও পূর্ব দিকটাতেই যাচ্ছে সঙ্গে যাওয়া দরকার একজনের যদি কিছু হয় তাহলে অন্য জনকে অসহায় হয়ে পড়তে হবে রাত এগারোটা বেজে কুড়ি মিনিট গত পাঁচ ঘন্টার মধ্যে অনেক আশ্চর্য ব্যাপার ঘটেছে প্রথমেই বলি আমি আর সামভিল পাহাড়ের পূব দিকটায় গিয়ে প্রায় ধরে হাত দিয়ে পূর্ব একটা গহবর বা সন্ধান পেয়েছি। তার ভিতরে দুর্ভেদ্য অন্ধকার তীব্র টর্চের আলো ফেলে দূরবীন দিয়ে দেখেও কুলকিনারা করা যায়নি গহবরের মধ্যে থেকে ক্ষণে ক্ষণে প্রচন্ড দমকা বাতাস বেরিয়ে এসে আমাদের কাজে রীতিমতো ব্যাঘাতের সৃষ্টি করছিল তবু আমরা হাল ছাড়িনি। ছাড়িনিটায় সন্ধ্যা হয়ে যাওয়াতে বাধ্য হয়ে তাঁবুতে ফিরে আসতে হয়েছে কাল যদি দেখি বালি কিছুটা কমেছে তাহলে গহবরে ঢোকার চেষ্টা করব আমার দৃঢ় বিশ্বাস রহস্যের উত্তর এই গহ্বরের ভেতরেই রয়েছে ক্যাম্পে ফিরে এসে কফির ব্যবস্থা করলাম আমার বড়িতে খিদে কিন্তু সারা দিন কাজের পর কফি খাওয়ার আনন্দটা মেটে না সামারভিল সঙ্গে কিছুটা ব্রাজিলিয়ান কফি এনেছে সেটাই খাওয়া হচ্ছে কফি সেবনের পর যে বিচিত্র ঘটনাটা ঘটল সেটার কথা বলি তার সূত্র এখনো পর্যন্ত কোনো সুবিধে করতে না পেরে চোখ থেকে চশমা খুলে খোলা খাতার উপর রেখে সামাভিল মাথায় হাত দিয়ে বসেছিল আমি চিন্তিতভাবে পাশে বসে সেদিনের সেই অদ্ভুত প্যান্থার জাতীয় জানুয়ারের থেকে শুরু করে আজ পর্যন্ত একটার পর একটা যত বিধঘুটে অভিজ্ঞতা হয়েছে তার কথা ভাবছিলাম এমন সময় আমার চোখ পড়ল ডিমিট্রিয়াসের খোলা খাতার উপর সামাভেলের চশমাটা তার ওপর কাত করে রাখা রয়েছে লক্ষ্য করলাম চশমার কাঁচে ডিমিট্রিয়াসের হাতের লেখা আয়নার মতো প্রতিফলিত হয়েছে কয়েক মুহূর্ত চেয়ে থেকেই বুঝলাম সে লেখা আমি চিনতে পারছি সে ভাষা আমার চেনা ভাষা আর সে ভাষা গ্রিকও নয় অন্য কিছুই নয় একেবারে সহজ সরল ইংরেজি এক মুহূর্তে সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা আর কিছুই না অন্য লোকে যাতে সহজে পড়তে না পারে তাই ডিমিট্রিয়াস ইংরেজি লিখেছে উল্টো করে অর্থাৎ ডান দিক থেকে বাঁদিকে একে বলে মিরার রাইটিং এর ফলে চেনা ভাষা হয়ে যায় দুর্বোধ্য সাংকেতিক ভাষা অথচ আয়নার সামনে ধরলে সে ভাষা পড়তে আর কোনো অসুবিধেই হয় না মনে পড়ল ইটালির বিখ্যাত শিল্পী লিওনা ভেন্চি তার নোটবুকে এই মিরার রাইটিং ব্যবহার করতেন গত এক ঘন্টা ধরে সামের দাড়ি কামানোর আয়না সামনে রেখে আমরা ডিমিট্রিয়াসের লেখার বেশিরভাগটাই পড়ে ফেলেছি লেখা থেকে যা জানা গেল তা মোটামুটি এই ক্রিট দ্বীপের কনসস শহরের পাঁচ হাজার বছরের একটা পুরনো মন্দিরের ভগ্নস্তূপ থেকে ডিমিট্রিয়াস একটা পাথরে খোদাই করার লেখা পায় সেটার মানে উদ্ধার করে সে জানতে পারে যে লেখাটা একটা অলৌকিক শক্তিশালা সে ওষুধ খেলে নাকি মানুষের শরীরে দেবতার শক্তি সঞ্চারিত হয় সেই ওষুধ তৈরি করার সংকল্প করেছিল এবং লেখা পড়ে মনে হয় সফলও হয়েছিল শুধু তাই নয় পয়লা জানুয়ারি সে নাকি ফিলিক্স নামে একজন কাউকে সে ওষুধ খাইয়ে পরীক্ষা করেছিল এই ফিলিক্স ব্যক্তিটি যে কে সেটা কোথাও বলেনি তবে সামারভেল ও আমি দুজনেই জানি ফিলিক্স মানুষের নাম হলেও কথাটার আসল মানে হচ্ছে বেড়াল অথবা বেড়াল শ্রেণীর কোনো প্রাণী যেমন বাঘের ল্যাটের নাম হলো। ফিলিক্স টাইগ্রিস তাহলে কি না আর লেখা সম্ভব নয় বাইরে ঝড় আর তার সঙ্গে ঘন্টা কায়রতে পৌঁছেছি হাত কাঁপছে তবুও টাটকা থাকতে থাকতে গত দুদিনের বিভীষিকাময় ঘটনার কথা লিখে রাখতে চাই একটা পুরো দিন নষ্ট হয়েছে ক্যারোভ্যানের অপেক্ষায় বসে থেকে আমাদের উঠ এবং দুজন উটোলাই নিখোজ সম্ভবত মৃত কাজেই আমাদের দুজনকে ক্ষতবিক্ষত অবসন্ন শরীরে বালির উপর দিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা হেঁটে তবে ক্যারোভ্যানের রাস্তায় আসতে হয়েছিল আমার ওষুধের গুনে ঘাস উকিয়ে এসেছে এমনকি সামরিলের কুমুয়ের ভাঙা হাড়ও জোড়া লেগে গেছে मन अवस्था मोटे स्वाभाविक हो ना भाग ओर डायर कलम मानी बैग डुप्लीकेट चशाइल बी सबकििमिट्रियस खत्ा पर्त क्या तलिए गार्त जानुरी रत एगारोटार पर তাঁবুতে বসে ডায়রি লিখতে লিখতে হঠাৎ ঝড় বৃষ্টি সূত্রপাত হলো সে কথা আগেই লিখেছি এখানে বছরে মাত্র তিন চার দিন বৃষ্টি হয় বলেই কিনা জানি না এমন চোখ ধাঁধানো মুসল ধারা ও তার সঙ্গে ঝড়ের এমন দাপট আমি কখনো দেখিনি তাঁবুর একপাশের ক্যানভাস হাওয়ায় ফেঁপে উঠে ঝাপটা মেরে প্রথমেই আমার আলোটাকে দিল অকে করে। এদিকে বাইরে দুর্যোগের ফলে উঠ দুটো বিকট চিৎকার আরম্ভ করেছে আর মুরাদ ও সুলেমান বালি কামড়ে পড়ে সময়টা দেখতে পাচ্ছি না পৌনে ১২টা নাগাদ ঝড়ের শব্দ কমে এলো আমাদের তাঁবু আর দাঁড়িয়ে নেই সেটা এখন আমাদের দুজনের গায়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো এবং আমরা প্রাণপণে সেটাকে আক্রে ধরে আছি যাতে বৃষ্টি থামলে যেন আবার সেটাকে ছাউনি হিসেবে ব্যবহার করতে পারি ঠিক ১২টার সময় একটা প্রচণ্ড বিদ্যুতের চমক হল আর সেই সঙ্গে আরম্ভ হলো প্রলয়ঙ্কর ভূমিকম্প প্রথম ধাক্কাতেই দেখলাম আমি আর মাটিতে নেই এক ঝটকায় কিসে যেন আমাকে ব্যাট দিয়ে মারা ক্রিকেট বলের মতো আমি সজরে হুমড়ি পড়লাম বরফের মতো ঠান্ডা ভিজে বালির উপর আমার মাথার উপর আর তাঁবুর নেই আমার পাশে সামভেলও নেই উর্ভেদ্য অন্ধকার রাতে সাহারার একটা অংশে আমি একা বালিতে উত হয়ে পড়ে বৃষ্টি পাণে বিদ্ধ হচ্ছি সামাবিল কোথায় সে বেঁচে আছে কি না উট এবং উট বা কোথায় তারাই বা বেঁচে আছে কি না কিচ্ছু জানার উপায় নেই হঠাৎ আর একটা ঝটকায় আমি আরও কিছু দূরে গিয়ে পড়লাম তারপর ভূমি স্থির হল ক্রমে বৃষ্টি থেমে গেল তারপর সব চুপ সব শব্দ বন্ধ কোনো শব্দই নেই সেই দামামাধনি না তাও নেই আশ্চর্য সেই কর্ণভেদী দুম দুম শব্দ বন্ধ হয়ে গেছে তার বদলে একটা অস্বাভাবিক শ্বাসরোধকারী নিস্তব্ধতা আমার বুকের ওপর চেপে বসেছে কিন্তু ওই ভূগর্ভস্থিত গুরুগম্ভীর শব্দ হঠাৎ বন্ধ হবার কারণ কি মাথাটা একটু উঁচু করে চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলাম অন্ধকার চলে গেছে কিন্তু এত আলো হয় কি করে সবকিছুই এত স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি করে হঠাৎ খেয়াল হল আকাশ পরিষ্কার একটা মাত্র হালকা টুকরো মেঘ চাঁদের উপর থেকে সরে যাচ্ছে পূর্ণিমা চাঁদ মেঘ সরে গেল এখন পূর্ণ জ্যোৎ না এমন আশ্চর্য উজ্জ্বল চাঁদের আলো কখনো দেখিনি ওটা কি ওই বাঁধিকে বিষাদ দূরে সামভেল না হ্যাঁ সামভেল সামভেল দাঁড়িয়ে আছে আমি হাঁক দিলাম কোনো উত্তর নেই সে কি কালা হয়ে গেছে না পাগল কিসের দিকে এক একদৃষ্টি চেয়ে আছে সে আমার দৃষ্টি সেই দিকে গেল পাহাড়ের দিকে পাহাড়ের উপর থেকে বালি সরে গেছে কিন্তু তার তলা থেকে যেটা বেরিয়েছে সেটা কি আর পাহাড়ের ঢালু অংশটা যেখানে গিয়ে শেষ হয়েছে তার দুদিকে ঘন জঙ্গলটা কিসের আমি সামারভেলের দিকে এগিয়ে গেলাম দৃষ্টি পাহাড়ের দিক থেকে সরাতে পারছি না অবাক বিস্ময়ে আমার দম বন্ধ হয়ে আসছে কারণ আমি ক্রমে বুঝতে পারছি যে আকাশের দিকে মাথা উঁচিয়ে রয়েছে যে বিশাল জিনিসটা সেটা আসলে আমার চেনা আর পূব দিকের খাড়াই অংশের গায়ে যে দুটো বিরাট গহবর যাকে আমরা কারখানায় যাবার সুরঙ্গ বলে মনে করেছিলাম সেটাও আমার চেনা গহবর দুটো আসলে নাকের ফুটো আর পাহাড়টা একটা শুয়ে থাকা মানুষের নাক আর নাকের ঢালু অংশটা যেখানে গিয়ে শেষ হয়েছে তার দুপাশের জঙ্গলটা হচ্ছে ভরু আর তার নিচের প্রশস্ত ঢিপিটাই হচ্ছে বন্ধ হওয়া চোখ সামারভিলের ফিসফিসে কণ্ঠস্বর সাহারার এই অপার্থিব চোৎস্না প্লাবিত দিক বিস্তৃত নিস্তব্ধতার মধ্যে যেন প্রতিধ্বনিত হতে লাগল হ্যাঁ ডিমিট্রিয়াস ওই নাক আমি ছবিতে দেখেছি ওই ভুরুও দেখেছি ওই চোখ দেখেছি খোলা অবস্থায় এখন বন্ধ কারণ ডিমিট্রিয়াসের মৃত্যু হয়েছে তার মুখেরই খানিকটা অংশ বেরিয়েছে বালির উপর আর তার বুকের একটা অংশ ক্ষয়রি দড়িটা আসলে ওর গায়ের একটা লোম আর সেই যে জিনিসটা যেটাকে একটা বৃত্তের অংশ বলে মনে হয়েছিল সেটা আসলে হাতের একটা নুক। ভূমিকম্পের কারণ বুঝতে পারছো জিজ্ঞেস করলাম বালির নিচে ছটফট করছিল আর দামামা ধনী হম ডিমিট্রিয়াসের হার্টবিট ডিমিট্রিয়াস তার ওষুধ প্রথমে তার বিড়াল ফিলিক্স এর উপর পরীক্ষা করে তার ফলেই অতিকায় বেড়ালে সৃষ্টি হতে চলেছিল বুঝে তার বন্ধ করার জন্য সাহায্য কিন্তু তার নিজের বাড়াটা মাঝপথে বন্ধ হয় সেটা সে চায়নি সে খাঁটি বৈজ্ঞানিকের মতোই জানতে চেয়েছিল তার ওষুধের দৌড় কত দূর হুম, ঠিক বলেছ তার নিজের বিশ্বাস ছিল সে অতিকায় মানুষে পরিণত হবে তাই তার পরীক্ষার জন্য দিগন্তহীন মরুভূমির প্রয়োজন হয়েছিল কতটা লম্বা হবে সেটা আন্দাজ করে দেখেছ আমি বললাম নাকের পূর্ব দিকের অংশটা যদি আন্দাজ একশো ফুট উঁচু হয় তাহলে পুরো শরীরটা অন্তত তার ষাট গুণ হওয়া উচিত অর্থাৎ ছ হাজার ফুট অর্থাৎ এক মাইলেরও বেশি সামাভেল একটা দীর্ঘশ্বাস ফেলল তাহলে বেদে কথা সত্যি হলো। আমি বললাম অক্ষরে অক্ষরে আজ উনিশে জানুয়ারি দামামা ধ্বনি বন্ধ হল ঠিক রাত বারোটায় দিনের আলোর জন্য অপেক্ষা করতে হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম আকাশ কালো করে নিচে নেমে আসছে পঙ্গপালের মতো হাজার হাজার শকুন দেখে মনে হয় পৃথিবীতে যত শকুনই আছে সব এক জোটে ওই ছ হাজার ফুট লম্বা চোখের সামনে ঘটতে দেওয়া যায় না আমার হেলেন পিস্তলটা পকেট থেকে বার করে আকাশের দিকে তাক করে তিন সেকেন্ড ঘোড়াটা টিপে রাখতেই দেখতে দেখতে শকুনির দল নিশ্চিন্ন হয়ে বৃষ্টি ধোয়া সাহার আকাশের নীল নির্মল রূপটা আবার ফিরে এল শুনছিলেন মরু রহস্য রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে দীপ গল্পের সূত্রধার মীর শব্দগ্রহণ আবহ সংগীত এবং স্পেশাল ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স